আবু বাক্রাহ রদিয়া তাল্লাহন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এ সময় সূর্যগ্রহণ হলো তখন তিনি দুরাকাত সালাত আদায় করলেন